ইমরান ও রাজ্লাহ আনুহ হতে বর্ণিত তিনি বলেন আমরা নাবী সাল্লাহ সাল্লামের সঙ্গে এক সফরে ছিলাম আমরা রাতে চলতে চলতে শেষ রাতে এক স্থানে ঘুমিয়ে পড়লাম মুসাফিরের জন্য এর চেয়ে মধুর ঘুম আর হতে পারে না আমরা এমন ঘোর নিদ্রায় নিমগ্ন ছিলাম যে সূর্যের উত্তাপ ছাড়া অন্য কিছু আমাদেরকে জাগাতে পারেনি সর্বপ্রথম জাগলেন অমুক তারপর অমুক তারপর অমুক রাবি আবু রাজা রহমতুল আল্লাই তাদের সবার নাম নিয়েছিলেন কিন্তু আউফ রহমতুল আলাই তাদের নাম মনে রাখতে পারেননি চতুর্থবারের জেগে উঠা ব্যক্তি ছিলেন উমর ইবনুল খতাব রুয়াদ আনহু নবী সাল্লু আসাল্লাম ঘুমালে আমরা কেউ তাকে জাগাতাম না যতক্ষণ না তিনি নিজেই জেগে উঠতেন কারণ নিদ্রাবস্থা তার উপর কি অবতীর্ণ হচ্ছে তা তো আমাদের জানা নেই উমর ওয়াদ আনহু জেগে মানুষের অবস্থা দেখলেন আর তিনি ছিলেন দৃঢ়চিত ব্যক্তি উচ্ছরে তাকবীর বলতে আরম্ভ করলেন তিনি ক্রমাগত উচ্চস্বরে তাকবির বলতে থাকলেন কি তার শব্দে নবী সাল্লাই জেগে উঠলেন তখন লোকেরা তার নিকট অজুর পেশ করল তিনি বললেন কোনো ক্ষতি নেই বা বললেন কোনো ক্ষতি হবে না এখান হতে চলো তিনি চলতে লাগলেন কিছু দূর গিয়ে থামলেন উজুর পানি আনালেন এবং উঁজু করলেন সালাতে রাজান দেয়া হলো তিনি লোকদের নিয়ে সালাত আদায় করলেন সালাত শেষে দেখলেন এক ব্যক্তি আলাদা দাঁড়িয়ে আছে। তিনি লোকদের সাথে সালাত আদায় করেননি নবী সাল্লা আলাইসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন হে অমুক তোমাকে লোকদের সাথে সালাত আদায় করতে কিসে বিরত রাখল তিনি বললেন আমার উপর গোসল ফরজ হয়েছে অথচ পানি নেই তিনি বললেন পবিত্র মাটি নাও তাই মোম করো এটাই তোমার জন্য যথেষ্ট নবী সাল্লাহ আলাইস্লাম পুনরায় সফর শুরু করলেন লোকেরা তাকে পাসার কষ্ট জানাল তিনি অবতরণ করলেন তারপর অমুক ব্যক্তিকে ডাকলেন ডাবি আবুরাজা রাহবাতুল আলাই তার নাম উল্লেখ করেছিলেন কিন্তু আউফ রাহবাতুল আলাই তা ভুলে গেছেন তিনি আলী রা তালা আনহুকেও ডাকলেন তারপর উভয়কেই পানি খুঁজে আনতে বললেন। তারপর তারা পানির খোঁজে বের হলেন তারা পথে এক মহিলাকে দুই মশক পানি উটের উপর করে নিতে দেখলেন তারা তাকে জিজ্ঞেস করলেন পানি কোথায় সে বলল গতকাল এ সময় আমি পানির নিকটে ছিলাম আমার গোত্র পেছনে রয়ে গেছে তারা বললেন এখন আমাদের সঙ্গে চলো সে বলল কোথায় তারা বললেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নিকট সে বলল সেই লোকটির নিকট যাকে সাবি অর্থাৎ ধর্ম পরিবর্তনকারী বলা হয় তারা বললেন হ্যাঁ তোমরা যাকে এই বলে থাকো আচ্ছা এখন চলো তারা তাকে নিয়ে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের নিকট এলেন এবং সমস্ত ঘটনা খুলে বললেন ইমরান নাল্লাহ তাল্লাহ আনহু বলেন লোকেরা স্ত্রী লোকটিকে তার উঠ হতে নামালেন তারপর নবী সাল্লা সাল্লাম একটির পাত্র আনতে বললেন এবং উভয় মশকের মুখ খুলে তে পানি ঢাললেন এবং সেগুলোর মুখ বন্ধ করে দিলেন তারপর সে মশকের নিচের মুখ খুলে দিয়ে লোকদের মধ্যে পানি পান করার ও জন্তু জানোয়ারকে পানি পান করানোর ঘোষণা দিয়ে দিলেন তাদের মধ্যে যার ইচ্ছা পানি পান করলেন ও জন্তুকে পানি পান করালেন অবশেষে যে ব্যক্তির গোসলের দরকার ছিল তাকেও এক পাত্র পানি দিয়ে নবী ইসাল্লা সাল্লাম বললেন এই পানি নিয়ে যাও এবং গোসল সারো ওই মহিলা দাঁড়িয়ে দেখছিল যে তার পানি কি নিয়ে কি করা হচ্ছে আল্লাহর কসম যখন তার হাতে পানি নেওয়া শেষ হলো তখন আমাদের মনে হল মশকগুলো পূর্ব অপেক্ষা অধিক ভর্তি তারপর নবী সাল্লাম বললেন মহিলার জন্য কিছু একত্র করো। লোকেরা মহিলার জন্য আজোয়া অর্থাৎ বিশেষ খেজুর আটা ও ছাতু এনে একত্র করলেন যখন তারা উল্লেখযোগ্য পরিমাণ খাদ্য সামগ্রী জমা করলেন তখন তা একটা কাপড়ে বেঁধে মহিলাকে উটের উপর সর করালেন এবং তার সামনে কাপড়ে বাঁধা গাঁঠরিটি রেখে দিলেন আল্লাহ রসুল সাল্লু আল্লাহ সাল্লাম বললেন তুমি জানো যে তোমার পানি মোটেই কম করেনি। বরং আল্লাহ তালাই আমাদের পানি পান করিয়েছেন অতঃপর সে তার পরিজনের নিকট ফিরে গেল তার বেশ দেরি হয়েছিল পরিবারের লোকজন তাকে জিজ্ঞেস করল হে অমুক তোমার এত দেরি হলো কেন উত্তরে সে বলল একটি আশ্চর্যজনক ঘটনা দুজন লোকের সাথে আমার দেখা হয়েছিল তারা আমাকে সেই লোকটির নিকট নিয়ে গেল যাকে ছাবি বলা হয় আর সেখানে সে সব করল এই বলে মধ্যমা ও তর্জনী আঙ্গুল দিয়ে আসমান ও জমের দিকে ইঙ্গিত করে বলল আল্লাহর কসম সে দুটির মধ্যে সবচেয়ে বড় জাদুকর নয় সে বাস্তবে কি আল্লাহর রসুল এই ঘটনার পর মুসলিমরা ওই মহিলার গোত্রের আশেপাশের মুসিদদের উপর হামলা করতেন কিন্তু মহিলার সাথে সম্পর্কযুক্ত গোত্রের কোন ক্ষতি করতেন না একদম মহিলা নিজের গোত্রকে বলল আমার মনে হয় তারা ইচ্ছা করে তোমাদের নিষ্কৃতি দিচ্ছে এসব দেখে কি তোমরা ইসলামের প্রতি আকৃষ্ট হবে না তারা সবাই মহিলার কথা মেনে নিল এবং ইসলামে দাখিল হয়ে গেল আবু আবদুল্লা রহমতুল্লা আলাহ বলেন সাবি শব্দের অর্থ নিজের দিন ছেড়ে অন্যের দিন গ্রহণ করা আবুল আলিয়াউর রহমতুল আলাহ বলেন ইস হচ্ছে আহলে কিতাবের একটি দল যারা জবুর কিতাব পড়ে থাকে অসব শব্দের অর্থ ঝুঁকে পড়া